আবু হুরার রদেলাহতাল হতে বর্ণিত তিনি বলেন নাবি সাল্লি সালাম বলেছেন সফর হলো আজাবের একটা টুকরা যা তোমাদের সফরকারীকে নিদ্রা ও আহার থেকে বিরত রাখে তাই তোমাদের কারও প্রয়োজন পূরণ হয়ে গেলে সে যেন শীঘ্র তার পরিবারের কাছে ফিরে আসে